এর আগে আমরা আলোচনা করেছি উসুল আসাল লেখক জ্ঞানের সংজ্ঞায় তিনটি বিষয়ের কথা বলেছেন তিনি বলেছেন ইম হল মহান আল্লাহ তার নবী সাল্লাহু আলহিউসাল্লাম এবং তার দিন সম্পর্কে জানা এবং প্রমাণসহ জানা আমরা আজ প্রথমে আলোচনা করব উসুল আসাল্লাসার লেখক জ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে তিনটি বিষয় যে ক্রমধারায় যে সিরিয়ালে উল্লেখ করেছেন তা নিয়ে প্রথমে মহান আল্লাহকে জানা তারপর নবী মোহাম্মদ সাল্লাহু আলহিহাসাল্লামকে জানা এবং তারপর দিন ইসলামকে জানা আব্দুরার সহ অন্যান্য আরও বইতে দেখবেন এই ধারাটি একটু অন্যভাবে দেয়া আছে এসব বইতে প্রথমে আল্লাহকে জানা তারপর দিন ইসলাম সম্পর্কে জানা এবং তারপর মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামকে জানার কথা বলা হয়েছে এ পার্থক্য কেন এর দুটো কারণ আছে প্রথম কারণ হল রসুল্লাহ সাল্লু আলিহ্লাম এবং দিন ইসলাম পরস্পর অবিচ্ছেদ্য সুতরাং এ দুয়ের মধ্যে কোনটিকে আগে বলা হচ্ছে সেটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না দ্বিতীয় কারণ হল লেখক এখানে ওয়া ব্যবহার করেছেন মা আরিফাতুল্লা ওয়া মা আরিফাতবিহি সাল্লু আলাইসাল্লাম ওয়া মা আরিফাতদ্দিন ইল ইসলামি বিল আদিল্লা আরবিতে ওয়া অর্থ হলো এবং ওয়া ব্যবহার করা হলেই যে সেখানে ক্রমধারা বা সিকোয়েন্স বোঝানো হচ্ছে এমন না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 কারণ এলমের সংজ্ঞা গিয়ে লেখক এই যে তিনটি বিষয়ের কথা বলেছেন এগুলোই হলো এই বইয়ের মূল নির্যাস তবে এখন আমরা সংক্ষেপে এ ব্যাপারে প্রাথমিক আলোচনা করছি কেবল কারণ লেখক চারটি প্রাথমিক বা ইন্ট্রোডাক্টরি বিষয়ের কথা বলেছেন আর এই চারটি বিষয়ের মধ্যে প্রথমটি হলো এলম আর এই এলমের আবার তিনটি অংশ আছে আমরা দেখেছি যে লেখক বলেছেন আল্লাহ নবী ও দিন ইসলাম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 এছাড়া উপযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ বুদ্ধিবৃত্তিক প্রমাণের মাধ্যমে মহান আল্লাহ তার রসুল সাল্লাহ আলাই এবং তার দিনকে চেনাও দলিলের অংশ যেমন আল্লাহ সুবাহ অনেকবার কুরআনে বলেছেন তার সৃষ্টিসমূহ পর্যবেক্ষণ করার চিন্তা করার এটি বুদ্ধিবৃত্তিক প্রমাণের উদাহরণ আল্লাহ কুরআনে বলেছেন অমিন আ ইয়াতিহি অমিন আয়া তিহি এবং তার নিদর্শন সমূহের মধ্যে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 মোতাজিলাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর একটি হল তারা এমন সব লোকের ইমান প্রত্যাখ্যান করে যারা আকিদার ব্যাপারে দলিল প্রমাণগুলো জানে না অনেকে বলে থাকেন আশাআরা বা আশাআরাও ক্ষেত্রে মোতাজিলাদের অনুরূপ বলে তবে আল এবং আশাআরিদের অন্যান্য আলিমরা বলেছেন যে আবুল হাসান আল আশাআরি রাহমাহুল্লাহ এমন কোনো কথা বলেননি এবং তিনি বিশ্বাস করতেন যে মুকাল্লিদের ইমান সত্য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 আবার বলা হয়েছে জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জিজ্ঞাসা করুন আচ্ছা কি জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করতে হবে আল্লাহ আল্লা সুবহান সেটা এখানে উল্লেখ করেননি আরবিতে একে বলা হয় হজফিল কি প্রশ্ন করতে হবে সেটা কি ইসলামের মৌলিক বিষয় অর্থাৎ তাওদ নিয়ে নাকি সাধারণ ফেক বিষয় নিয়ে এটা আল্লা সুবাহানহমত আল্লাহ উল্লেখ করেননি সুতরাং উত্তর হলো এই সব কিছুই এর অন্তর্ভুক্ত অর্থাৎ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 আগের আয়াতের মতো কথা বলা চুরানব্বই নম্বর আয়াতেরাম বলেছেন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 অর্থাৎ এখানে বলা হচ্ছে হে মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম যদি আপনি সন্দিহান হন তাহলে যারা আপনার আগে থেকেই তাওরাত ইঞ্জিল পড়ছে তাদের জিজ্ঞেস করুন আর নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলিহ্লামের মধ্যে কোনো সন্দেহই ছিল না সুতরাং তাঁকে এটা বলা হচ্ছে যাতে সাধারণ মানুষ প্রশ্ন করতে ও অনুসরণ করতে পারবে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 আর আমরা তাদের আকিদার ব্যাপারে দলিল জানতে বাধ্য করতে পারি না কারণ সেটা তাদের জন্য আরো বেশি দুঃসাধ্য এই হাদিসটি শুনুন ইমাম আল বুখারি তার সহি আনহু থেকে বর্ণিত এই দীর্ঘ হাদিসটি সংকলন করেছেন বিমামা ইবনেসা আলাবা রাসুল উল্লাহ সাল্লাহ আলিহালামের কাছে আসলেন দরজার কাছে তার উঠ বাঁধলেন এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলিহামকে বললেন আমি আপনাকে সোজাসুজি স্ট্রেইট ফরওয়ার্ড কিছু কথা জিজ্ঞেস করব। দুইমা ছিলেন একজন বেদুইন তারা কিছুটা ভিন্ন ধাঁচের হয়ে থাকে এখানে তিনি রাসুল উল্লাহ সাল্লু আলী সেটাই বলার চেষ্টা করছেন যে আমার ধরণ আমার প্রকৃতি একটু ভিন্ন দুইমা প্রশ্ন করলেন আপনাদের মধ্যে ইবনে আব্দুল মুতালিব কে রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলি বললেন আমি ইবনে আব্দুল মুত্তালিব দুইমা মা বললেন আপনি কি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আমি মোহাম্মদ দিমা তখন বললেন আমি আপনাকে কর্কশ ভাবে শক্ত ভাষায় কিছু কথা জিজ্ঞেস করব। আমি এগুলো ব্যক্তিগতভাবে নেব না আপনিও এগুলো ব্যক্তিগতভাবে নেবেন না তারপর তিনি রাসুল্লাহ সাল্লু আলিউসাল্লামকে আল্লাহর একত্ব নিয়ে প্রশ্ন করা শুরু করলেন তারপর জিজ্ঞেস করলেন আপনাকে কি আল্লাহ পাঠিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম বললেন আল্লাহ মান হ্যাঁ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 আপনি আমাকে যা কিছু বললেন আমি এই সব কিছু বিশ্বাস করব। দুইমামা তাহিদ শাহাদা ফরজ এবং দিনের পাঁচটি স্তম্ভ সম্পর্কে প্রশ্ন করেছিলেন এবং তিনি রাসুল উল্লাহ সাল্লি সাল্লামকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেছিলেন কোনো সন্দেহ ছাড়াই তিনি ইমাম গ্রহণ করলেন এবং তারপর চলে গেলেন হাদিসটি ইমাম আন্নাসাই এবং ইমাম ইবনেমাজ রাহে মাহমুল্লাও তাদের সুনানে সংকুলিত করেছেন ইমাম আন নাও এই হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন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 কোন পূর্ব শর্ত না ইবনু কোদামা রহেমাহুল্লা উসুল নিয়ে লেখা তার বই রওদাতির বলেছেন মুকাল্লিদের ইমান ঠিক আছে রৌদাত নিয়ে মন্তব্য করার সময় সমকালীন আলীমদের মধ্যে আশান কৈতী রহেমাহুল্লাহ এই মত গ্রহণ করেছেন যেমনটা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম নি রহমাহুল্লাহ বলেছেন এটাই সত্য যে কেউ মুকাল্লিদের ইমানের বৈধ হওয়াকে এড়িয়ে যেতে পারে না এছাড়াও শাহী আলী আল খুদাইর এবং শাইক ইবন ওসাইমিন সহ অন্যান্যরা কী বলেছেন সেটাও আমি আপনাদের জানিয়েছি তো যেমনটি আমরা আলোচনা করেছি চারটি প্রাথমিক বিষয়ের প্রথমটি হল রিল আর এলম হল আল্লাহ সুবাহআলা রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম এবং তার দিন সম্পর্কে প্রমাণসহ জানা আলহামদুলিল্লাহ তালা এই চারটি বিষয়ের প্রথমটি অর্থাৎ রিল নিয়ে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করলাম পরবর্তী পর্বে আমরা চারটি প্রাথমিক বিষয়ের দ্বিতীয়টিালাম এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসীর মিডিয়ার ফেসবুক পেজ ডাব